আসসালামু আলাইকুম ওরিদলিং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 হ্লদীন মনু কতুকমো তু ইল তুম يا মিন্নপ সি আ ফলক মিহ সৌজ মিহুম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 ুহ্লদীনা মোকং সদিনুশলিফলু আমকুফি ধুবু وَمَنْ يُتِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَاسَ فَوْسًا عَزِيمًا أَمَّا بَعَدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ হদিয়াম বিদা বিদা দোলাল দোলালতি সালে আল মোহাম্মদ আল আলি মোহাম্মদ কম সাই তাল ইব রাহিমি ইব রাহী কহমে দু হারিকা মোহাম্মদ আলি মোহাম্মদ কমারক্তাল ইব রাহিমাল আলী ইব রাহী ইন্ন কহ্বী ধুমজে ढा जिलार उजेर अंतर्गत हेमायतपुर उद्योगे आयोजित तार्षिक फजिलतमय बरकतमय सम्मानित सभापति अत्र एलिकार विभिन्न मस्जिद और मद्रासार সম্মানিত আইনমাই মাসাজিদ এবং ওলামাই কারাম আমার সম্মানিত আমার আদরের স্নেহের কিশোর শিশু মহবেরা এবং কর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বল আলমিন আমাদেরকে सलतुल असर पर शुरू कर विज्ञल कैराम निकट विभिन्न विषय गुरुतवपूर्ण बयान शार ए पर्यापन सामने कुरान सुन्नाथ दु एक कथबार्ता बलार एवं सबाई के अत्यंत सबर स मनोजर सा যে মহান রব্বুল আলমিন এই মাঠে বসার তৌফিক দিয়েছেন সে মহান আদায় করি সকলে বলি আমার সম্মানিত আলহামদুলিল্লা বোনেরা আলহামদুলিল্লাহ আমার পরে আরো একজন শেখ আপনাদের সামনে আলোচনা পেশ করবেন তিনি আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গিয়েছেন मूलत गुरुत्वपूर्ण दिन ही आलोचना सुनब तो, तो, आलो तो तार आगे अल्प किसु समय सामान्य किस कुरान सुना कथा बार्ता बार चेष्टा करब आल्लाब आलमीन के दर सबर स मनोज दिए शाम सबाई के आल्ला पाकल कर तौफिस दिन सकल हमारानित बाई बनि जो विषय संक्षेपे आलोचना करा, चस्टा कर चेष्टा करते सुन्ना। सुन्नार अनुसरण कर दो एक कथबार्ताब प्रथम विषय हलो सुन्ना की जिस सुन्नत की जिनिस सुन्नत की बुझान सुन्नत गुसर सुन्नत ए विपरीत जो बेदात करी तो बेदात बोलते कि बुझानो है विषयगुल अल्प समय संक्षेपे आलोचना करार चेष्टा करब इनशा अल्लाह आल्लाबुल आलमीन जरा महापीले एसिव जरा आसि नहीं जरा इसलम ग्रहण कर समग्र पृथ्वी जो मानूष आदर सबाई के सृष्टि कर एकम्र आल्ला के सृष्टि कर एक आल्लाम्र शब्दा सब जगह बद दिए दी खाली यह बद देना ये गुरुत्वपूर्ण विषय एकम्रटाइल ता जखने एक मठे जा रबुल आलमीन जेखने एक मात्र व्यवहार कर सब समय ख्याल रखते एकम्रक सिकरता के আমাদের এবাদতের ক্ষেত্রে এত্তে বা করবো কার একমাত্র রাসুল সাল্লা এখানেও কিন্তু একমাত্র থাকতে হবে এই জায়গায় আমরা অনেকে একমাত্র উঠাই ফেলি একমাত্র উঠানোর কারণে আমরা চারিদিকের বিভিন্ন পদ্ধতির বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তরিকার শুরু করে দিই কিন্তু করতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাহ আলহাল্লাম তাহলে আল্লাহ রব আলমিন সব মানুষগুলোকে সৃষ্টি করেছেন কি জন্য একমাত্র আল্লাহ রব আলমিনের এবাদত করার জন্য এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় বলছেন তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা আযারিয়াতের 56 নম্বর আয়াত এই আয়াতটা মোটামুটি আমরা সবাই জানি কারণ বেশি বেশি এই আয়াতটা আমরা শুনে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আলমিন এর আবাদত করার জন্য সভান আল্লাহ এখানে আল্লাহ রব আলমিন ই দিয়ে বাক্যটা যেভাবে ব্যবহার করেছেন এটার অর্থ একমাত্র আল্লাহর এবাদতের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করতে হইলে তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে এক নম্বর জিনিস হলো এবাদত করব কার দুই নম্বর হলো এবাদত হবে কোন নীতিমালার ভিত্তিতে এবাদত কোনগুলা তিন নম্বর হলো, এই করবো কার তরিকা এই তিনটা এবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটা বিষয় ঠিক না করে আল্লাহর পরিপূর্ণ করা যায় না। এই তিনটা বিষয় ঠিক করতে যদি কোনো ব্যক্তি অ্যালোমেলো করে ফেলে এদিক সেদিক করে ফেলে তাহলে সে এবাদত করে ঠিকই কিন্তু এবাদতটা হয়ে যায় শয়তানের আল্লা আল্লাহ রবাহ আমি কি তোমাদেরকে এই কথা বলে দিই নাই সতর্ক করি নাই তোমাদের সাথে কি আমি আল্লাহর এই চুক্তি ছিল না যখন এই তিনটি সূত্র তিনটি বিষয় ঠিক না করে কোন ব্যক্তি এবাদত করা শুরু করে তখন এবাদতটা যথাযথ আল্লাহ না হয় এবাদতটা শয়তানেরও হয়ে যায় যে আল্লাহ বলছেন কলিয়া লা আবুদ আমি আবাদত করি না प्रश्नर उत्तर ठीक करते नम्बर प्रश्न যে আমি যে এবাদতটা করব এটা কার জন্য করব। কার। করবো যার করা হয় তাকে বলা হয় মা যার এবাদত করা হয় তাকে বলা হয় মা তাহলে আমাদের মা বুধকে একমাত্র আল্লাহ রব্বুল আলমী এটা আগে ঠিক করে নিতে হবে যেই ব্যক্তি তার মাবুত ঠিক করতে পারে নাই असंख्य महबूद कर एकमूत के एक महबूद खुजे पाए छाड़ा का से मानत करो का मोचने जो दो मानुष्ट ए प्रकृत महबूध के এখনো খুঁজে পায় নাই প্রকৃত মাহবুদ এর পরিচয় মাহবুদকে এই জন্যই ইমানের মূল বাক্যটা হলো মানকানা আখিরা কালামাল জাননা যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে সুভান আল্লাহ তাহলে ইমান ইমানের মূল বাক্য হল লাহ ইহ এর অর্থ হলো লা আল্লাহ ছাড়া সত্যিকারের হক আমার আর কোনো নাই তাহলে ঠিক করে নিতে হবে একমাত্র আল্লাহ এখন গুলা এবাদত ছিনতে হবে এবাদত ছিনার জন্য আতফাক একটা নীতিমালা দিয়েছেন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দিন ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দিন পৃথিবীতে অসংখ্য দিন রয়েছে তন্মধ্য থেকে আল্লাহর মনোনীত দিন কোনটা ওইটা খুঁজে তাকে বের করতে হবে ওইটা খুঁজে বের করতে না পারলে সে আল্লাহর এবাদত যথাযথভাবে করতে পারবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত দিন কোনটা ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ একমাত্র মনোনীত দিন হইল ইসলাম আমরা যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম কি বলবেন ইসলাম হ্যাঁ এই জায়গায় গলত আছে আমরা যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আমরা অন্যান্য ধর্মগুলোকে ইসলাম নিয়ে আসলাম কিন্তু আল্লাহ রব আল সুরা আল ইমরান এর উনিশ নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন আল্লাহ রবিনের নিকটে মনোনীত দিন হল ইসলাম ইসলাম আল্লাহ রবাহ আলমিন বলেন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে অন্য কোন দিন মানতে চায় অন্য কোনো দিন তালাশ করে আল্লাহ রবিনের নিকটে ওই দিন গ্রহণযোগ্য মানুষটা আখেরাতে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা যায় ইসলাম হলো একমাত্র দিন আর এই ইসলামের ভিতরে আল্লাহর এবাদতের নীতিমালা খুঁজতে হবে আল্লাহর কোন গুলা এটা খুঁজতে হবে ইসলামের বাহিরে আল্লাহর আল্লাহাদুঁজে পাওয়া যাবে না গুলা আল্লাহর আবাদত কোন জিনিসগুলো এটা খুঁজতে হলে দিন খুঁজে বের করতে হবে না আমার দিন কোনটা তিন নম্বরে আমার মা ঠিক হইলো এবাদতো খুঁজে পাইলাম खुजे पाइल एबादत मूल महबूधर एबादत तरिका चिंते इबादत पद्धति चिंते जो भूलि बसि तरिका चर एबादत भा जाना के ठीक करते ইমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে এই বিষয়টাকে ইমানের মূল শাহাদার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তৌহীদের উপরে ইমান পাশাপাশি আল্লাহ রব আলমিন এই অংশটাও নির্ধারণ করে দিয়েছেন ওয়া আসহাদু আন্না মোহাম্মদ আব্দ আমি আরো সাক্ষ্য বান্দা এবং আল্লাহর এই অংশটাকে অর্থাৎ এবাদত করব একমাত্র আমার মহান রবের আর তরিকাটা হবে পদ্ধতিটা হবে একমাত্র মোহাম্মদ আব্দহ আর পদ্ধতি সোহান আল্লাহ তাহলে আল্লাহর আলমিনের এবাদত যদি মোহাম্মদ রসুর সালামের পদ্ধতির তরিকার সিস্টেমের বাহিরে করা হয় ওই আবাদত আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করেন না ওইটা আল্লাহর আবাদত হয় না আল্লাহ পাক সৌরা আল ইমরানের একত্রিশ নম্বর আয় আল্লাপাক বলছেন রবিন্দন রসুল আপনি দু সকল মানুষকে জানিয়ে দিন ইনকুম তুম তো না যদি তোমরা আল্লাহ রবীন্দ্রত করো ভালোবাসো এখানে আল্লাহ দিয়ে আল্লাহর বুঝিয়েছেন। কারণ রবীন্দ্রত করতে হলে তিনটি আবাদতের রোকন আছে এক নম্বর রোকনটা হইলো মোহব্বত আল্লাহকে ভালোবাসতে হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভালো না বাসলে কোনো ব্যক্তি আল্লাহর আবাদত করতে পারে না এই জন্য আল্লাহ। যদি আল্লাহর এবাদত করতে চাও আল্লাহর গোলামি করতে চাও পাত্তাবি তাহলে ওই এবাদতটা আমি নবীর করতে হবে আমি নবী কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমল নাই আমার সাহাবিরা করে নাই আমি করি নাই আমার সাহাবিরা করে নাই সেই সমস্ত একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের তরিকায় পদ্ধতিতে এই তরিকাটার নামে হলো সমস্ত এবাদত দুটাই আবাদত এবং কোন ব্যক্তি জান্নতে যেতে হলে তার ইমান লাগবে আমল ও লাগবে আল্লাপা কোরআন যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রবীন্দিন বলেন যারা ইমান এনেছে এবং আমলের সালেহ করেছে এই মানুষ গুলাকে সুসংবাদ দিয়ে দিন জান্নাত আল্লাহ এই মানুষগুলোর জন্য জান্নাত রেখেছেন সোহান তাহলে জান্নাত পেতে হইলে ইমান লাগে আমলে সলেও লাগে এই ইমানটাও এ বাদত আমলের সলেটাও এ বাদত সুতরাং ইমানটাও হইতে হবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলামের এত্তেবা অনুসারে আমলটাও হইতে হবে মোহাম্মদ রসোল্লাহ হবে না ওই ইমান গ্রহণযোগ্য না যেই আমল নবী সাল্লামের হবে না নবী সাল আলহাস্লামের সরাসরি স্টুডেন্ট সাহাবাহিকামের মত হবে না ওই আমলটাও আল্লাহর আলমযোগের অনুসারে সুন্নত এর এতেবা অনুসারে হতেই হবে এই নবী সালামের পদ্ধতিটার নাম হলো সুন্নত নবী সাল্লা যেই পদ্ধতি যেই তরিকা म इटार नाम हलो सुन सुन्नत व्यापक विषय सुन्नत बोलते सुन्नत शब्दा शब्द था छोट क मान अनेकग एबाद अनेकगुलू हमाल अनेक इमानी विषय सुन्नतर सी जड़ित আমরা আকেইদার ক্ষেত্রে বলে থাকি আহলুস আহালু সুন্না এখানে আহ মানে অর্থাৎ নবী সাল্লাহিসাম এবং নবী সাল্লা সাহাবিরা যেই আকৈদা পোষণ করেছেন যেই বিশ্বাসগুলো পোষণ করেছেন এই আকৈদা নাম সুন্নত সন্নত বললে আকেদাকেও বোঝায় এই জন্য যুগে যুগে অনেক ওলামায়াম আকেইদার বই লেখেছেন বইয়ের নাম হলো কিতাব সন্না সন্ন্যার বই এই সন্নতের বই মানে আকেইদার বই আকে আরেক নাম সন্না আকেইদার আরেক নাম সন্না সন্নত বললে একজন মুসলিমের আকেইদাকে বোঝানো হয় বিশুদ্ধ আকেইদা যেখানে মিল্লাত সবগুলো জাহান্নে যাবে একটিমাত্র মাত্র মিল্লার নাজাদ পাবে সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ওইটা কোনটা নবী সাল্লাহিসাম বলেন মা আনা আলাইহে ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা বিশ্বাসের উপরে হাসি যারা আরেক নাম হলো আহাল সন্না এখানে সুন্না মানে বিশুদ্ধ আকেইদা তাহলে সুননা সোনান এরকম কিতাবের নাম আছে না নাম হল সুনান কিতাবের নাম হল সুনাম সুনান তা আবুদাউদের ভিতরে যেগুলো আছে এগুলা কি হাদিস না সুনত এগুলা সবগুলার নাম হলো হাদিস এটা হাদিসের একটা কিতাব কিন্তু নাম রাখা হয়েছে সুনাম সুন্নতের বহুবচন সুনাম অর্থাৎ হাদিসের আরেক নাম সুন্নত আহালুসার আরেক নাম আহলুল হাদিস আহালুসার আরেক নাম আহলুল জামাহ এরকম বিভিন্ন নামে আহলুসন্নারা যুগ যুগে পরিচিত ছিলেন এই সবগুলো একটা আরেকটার পরিপূরক যেই আমল গুলো নিয়মিত প্রতিনিয়ত করতেন যেগুলো নবী সাল্লা সাল্লামের সিরাত নবী সাল সাল্লামের আখলাখাদ ক্ষেত্রে মামালতের ক্ষেত্রে আখলাখের ক্ষেত্রে এই সবগুলাকেও বলা হয় সন্ন্যত অর্থাৎ সন্ন্যত শব্দটা এক ব্যাপক এক শব্দ যেটার ভিতরে সমস্ত আমাল অন্তর্ভুক্ত, যেটার ভিতরে নবী সাল সালামের সমস্ত হাদিস অন্তর্ভুক্ত যেটার ভিতরে নবী সাল্লাহ সাল্লামের আখলাক অন্তর্ভুক্ত যেটার মধ্যে নবী সাল্লাহ সাল্লামের মামালাত অন্তর্ভুক্ত এই সবগুলাকে যে জিনিসটি বোঝায় সেটা হলো বাংলাদেশের জীবনের সর্বক্ষেত্রে আটাইদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মামালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করতে হবে সুন্নতের আমরা যে আয়াতটা বললাম সৌরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত এখানে কিন্তু আল্লাপাক বলছেন ফাত্তাবে তোমরা আমার এত্তে করো এত্তে করার নির্দেশ দিচ্ছেন এত্তে কিভাবে হয় एबा कर नीतिमला नीतिमला मान मन थे इच्छुक सुन्नत अनुजाई चलब अनुजाई करलता सुन्नति नसीब है कारण उन्नी सुन्नत बुजें नहीं दिस अब्दुल मासूद रदी आल्लासा अस आरियाला कूफानगर थकत দুইজনে বড় ধরনের মুফাসসির সাহাবি বড় মুহাদ্দিস সাহাবি বড় ফকি সাহাবি আবদুল্লাবিনুর ছাত্ররা বাহিরে এসে বসে থাকতেন যখন আব্দুল্লাবিনের দিকে যাবেন কিছু দিন শিখবেন অবস্থায় উনিও আসলেন বাহিরে ওই জায়গায় সবাই আবু মুসা সারি রাজি আল্লাহনকে দেখে হতবাক যে উনি মসজিদে না গিয়ে উনি মাসুদের বাড়িতে কেন বসে আছেন আব্দুল্লাহ আবু মুসা সারি রাজি আল্লাহ বললেন আমি একটু আগে মসজিদে গিয়েছিলাম মসজিদের মধ্যে গিয়ে দেখলাম কিছু মানুষ মসজিদের মধ্যে বসে বসে खिलाफ क्या हर मस्जिद আমি তো এখানে প্রশাসনিক দায়িত্ব নাই আমি এখানকার বাধা দিবেন আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন আপনি কি সুন্নতের খেলাফ কাজ দেখলেন বললেন আমি মসজিদে গেলাম মসজিদে গিয়ে দেখি হালাকা করে এখানে দশ বারো জন এখানে দশ বারো জন এখানে দশ বারো জন মসজিদের মধ্যে বিভিন্ন হালাকায় বসায় দিলেন হালাকার মধ্যে বসে বসে প্রত্যেক হালাকায় একজন একজন করে নেতৃত্ব দিতেছেন নেতৃত্ব দিয়ে বলতেছেন একশো বার সবাই সোভান আল্লাহ বলেন সবাই গনে গনে সুভান বলেন সবাই একশো বার গনে গনে আল্লাহ আকবার বলতেছে সবাই একসব্লাহ বলেন সবাই একসব্লা বলতেছে সবাই একসবান আল্লাহাম বলেন सबाई गणे गुन्नति जिकिरंगा चूरा जिकिर ना मान लाइला के बांगे न জামাতবদ্ধ করাইতেছে অর্থাৎ জিকির হলো এনফেরাদি আবাদতটা জামাতি জামাতবদ্ধ ভাবে করাইতেছে এখানে সুন্নতের খেলাপ কাজটা করতেছে কারণ এখানে জিকির করবে সবাই আলাদা আলাদা একা একা একা হয়। যেই এবাদত জামাতবদ্ধ সেটাকে একা করলে গুণা হয় ফজরের নামাজ কয় রাখ চার রাখ দুই রেখ শূন্য একাত পরশ দুই রাকাত শূন্যত একা একা পড়তে হয় আর দুই রেখাত পরশ জামাতে পড়তে হয় এখন সাতাশ গুণ বেশি ফজিলত তা আমরা তো জামাতে পড়লাম কি না পড়ে জামাতে পড়ছি আল্লাহ রসুল কে কোন হাদিসে নিষেধ করছে খবরদার ফজরের দুই রেখা সন্নত জামাতে পড়িও না এরকম হাদিস আছে এরকম নিষেধাজ্ঞা নেই তাহলে অসুবিধা কি আমরা তো বেশি আমার নবীর সন্ন্যতের খেলাফ কাজ করতেছে বেতাত জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমার রসোল মারা গেছেন এখনো আমার রসোলের কাপড় গুলো পুরাতন হয় নাই বহু আমার এখনো নতুন রয়ে গেছে রসলের কাপড়ে নাই গ্লাস গুলো থালা বাসন গুলো ব্যবহার করছেন এগুলো এখনো ভাঙ্গে নাই অর্থাৎ আমার রসল মারা গেছেন বেশি দিন হয় নাই এই অল্প সময়ের ভিতরে তোমরা আমার নবীর সন্নদ ছেড়ে দিয়ে বেদাতের দিকে চলে গেছো बर सुन्नत पालन कर खराब किस कर कत मानस उद्देश्य क्योंकि उद्देश्य उद्देश्य भलो भद्देश सठी भावे ना जान कारण सठीक है सुन्नत मानते चाय बांगे एक मुसलमान खुजे पावा जिन्हें सुन्नत मानते चायर मुसलमान पूरा खुजे पाबे प्रत्येक मुसलिम भाई बोन सुन्नत पालने आग्रह सबा कह सुन्नत मानते चाय सुन्नत अनुजाई चलते चाय कबार उद्देश्य सब তাকে অনেক চেষ্টা করে টাকা পয়সা দিও তাকে এটা করানো যাইতো না সে মনে করতেছে এটা সুন্নত এটা ভালো কাজ করতেছে খারাপ না কিন্তু সে সঠিক এত্তেমা বুঝে নেই এখন আমরা আসি এত্তেবাটা বোঝা খুব জরুরি প্রথমা বুঝতে হলে বুঝতে হবে আল্লাহ করেছেন সেখানে সেই কাজ করার নাম এত্তেবা যেখানে যে কাজ করেন নাই সেখানে সেই কাজ না করার নাম এত্তেবা যেখানে করেছেন সেখানে করার নাম কথা বলেন না বুঝতেছেন আমার যেখানে যে কাজ করেছেন সেখানে করার নাম এত্তে যেখানে যে কাজ করেন না সেখানে সেটা না করার নাম এত্তে বা এত্তে বা দুইভাবে করতে হয় কোনো জায়গায় করলে এত্তে হয় কোনো জায়গায় করা থেকে বিরত থাকলে এত্তে হয় কোনো জায়গায় করলে এত্তে বা জায়গায় না করলে এত্তে रसुल तुम जादेश रसुल तुम जाते शक्त कर আমার তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন যেটা থেকে দূরে থাকতে বলেন সেটা থেকে দূরে সেটা ছেড়ে দাও তাহলে যেখানে করতে বলছেন করেছেন করার অনুমোদন দিয়েছেন করার জন্য সরিয়া হিসেবে নির্ধারণ করেছেন সেখানে করার নাম দেবা যেখানে করেন নাই করার জন্য নিষেধ করেছেন আজান দিয়ে থাকে আমরা এই আজান দেওয়ার নাম নবী সাল্লাস্লামের এত্তেবা কিন্তু ঈদের নামাজে বছর দুই ঈদের নামাজ পড়ি ঈদের নামাজে আজান দিই না জানাজার নামাজে আজান দেওয়া হয় না এখানে আজান না দেওয়ার নামা ঈদের আজান না দেওয়ার নাম নামাজে আজান না দেওয়ার এত্তেবা এখন যদি আমি বলি আজান দেওয়া তো ফজিলতের কাজ আজান দেওয়া তো ভালো কাজ তাহলে আমি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি আজান দিলে কি গুনা হয় আজান তো ফজিলতের কাজ বরকতের কাজ আমি ঈদের নামাজে আজান দিই অসুবিধা কি আল্লাহ রসুলকে কোনো হাদিসে নিষেধ করছেন খবরদার ঈদের নামাজে আজান দিও না এরকম কোন আজান দিলাম অসুবিধা কি এই অসুবিধাটাই হলো আমার রসুলের এত্তেবা হয়নি যেখানে নবী সাল্লা সাল্লাম আজান দিয়েছেন দিতে বলছেন সেখানে দাবান নাম এতে निर्धारण करते हैं जैसे आराफारे दवा कर दवा करिफाए कर जमरार मध्य निक्षेपर समय नबी सल्लम दवा कर समय दोआा कर নবী সাল্লাহ আলি সাল্লাম ফরজ নামাজের পরে অনেকগুলো জিকির আজকার দোয়া করেছেন নবী সাল্লাহবার মধ্যে দোয়া করেছেন নবী সাল্লি সাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া করেছেন কিন্তু যেই পদ্ধতিতে দোয়াটা করেছেন সেই জায়গায় সেই পদ্ধতিতে দোয়া করার নামের তেবাস নবী সাল্লাহাম সব জায়গায় একইভাবে কিন্তু দোয়া করেন নাই দোয়া করছেন সব জায়গায় नबीमाम दोआा करते हाथ एरक होगा नबी सल्ला दाड़ा दाड़ाई दोआा करबीम बसे बसे दोआा कर তাহলে যে জায়গায় দোয়া সালামছেন সেখানে দোয়া করেছেন সেখানে হাত তুলে দোয়া করার নাম নবী সাল্লাহাম এর্তেবা সুন্নতের বাবা যেখানে হাত তোলেন নাই সেখানে হাত না তুলে দোয়া করার নাম হলো সুন্নতের বা কিন্তু আমার নবী করেন নাই আমার নবী রাত জন্য পাইতেছি না না হয়তাম আমি ওই দিন এক মাহাপ এত কষ্ট করে আসছি ওয়াজ মাহপিলের শেষে একটা লম্বা মোনাজাত ধরবেন আধা ঘন্টা মোনাজাত ধরবেন ওই মোনাজাতের মাধ্যমে আমাদের সবার চোখের পানি ফেলে তাহলে আসাটা আমাদের সার্থক হবে আমাদের কাছে খুব মজা লাগবে কিন্তু যদি ওয়াজ মাহপিলের শেষে একটা আধা ঘন্টার লম্বা মোনাজাত না করেন না কান্দেন চোখের পানি না ফেলান তাহলে তো ওয়াজ মাহপিলে আসে আমাদের কাছে ফানসা ফানসা মনে হয় মনে হয় যে ওয়াজমাহি সব শুনছি ভালো ভালো জিনিস কিন্তু সেষেদির কাজটা ভালো হয়নি আমি বললাম আমার মুরব্বীরা শোনেন আমিও খুব পছন্দ করি এটা আমার কাছেও খুব মজা লাগে হুজুরের হাদিয়া নির্ভর করে মোনাজাতের উপরে তাহলে আমি যদি আধা ঘন্টা না এক ঘন্টা যদি মোনাজাতটা করতে পারি আমার কাছে আরো বেশি মজা আমি যদি চোখের পানি পালাইতে পারি কালকে সবাই বলবে এক হুজুর যেমন করছে সবাই চোখের দিচ্ছে এই হুজুর এই হুজুরের আরো আনো তাহলে এক ওয়াজে আরো দশ ওয়াজের দাওয়াত পাওয়া যাবে তাহলে কি আমার লাভ না ক্ষতি তাহলে এত লাভ বোঝার পরে আমার নবী ওয়াজ করেন নাই কিন্তু আমার নবী ওয়াজ করার পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে লম্বা মোনাজাত সাহাবিদেরকে নিয়ে জীবনে একবারের জন্য করেন নাই আমার নবী এই ভালো কাজটা বুঝে নাই মানুষের ধরে একটু কান দাইতে পারলে লম্বা করতে পারলে উপকারটা বেশি হতো। এই কথাটা আমার নবী বুঝতে পারেন নাই না আমি বেশি বুঝি গেছি অথবা আমার নবী দাওয়াতে দেওয়া হয় দোয়া করার জন্য কয় হুজুর উনারে তো দাওয়াত দিছি খালি শেষে দি একটু দোয়া করবো মোনাজাত করবো মানে উনার দাওয়াতটাই হলো এই কাজের উদ্দেশ্যে আমার নবী জীবনে এই কাজের উদ্দেশ্যে কোনো জায়গায় গেছেন গেছেন একটা মোনাদাত করার জন্য এরকম শুনছেন কোনো দিন নবী সালামগরীতে গেছেন নবী সালাম যেখানে যে অবস্থায় দোয়া করছেন যেমন তাওয়াফের মধ্যে দোয়া করার সময় আপনি হাজরা আসো আগে রুকনিয়ামেনি থেকে হাজরা আসো পর্যন্ত দোয়া করবেন দোয়া করতে হয় না কেউ হাজরা আসবাদ থেকে আগে থেকে পর্যন্ত দোয়া করতে হয় এই দোয়াটা হাঁটতে হাঁটতে করা লাগে এই দোয়া করতে হয় কেমনে খোববার মধ্যে খোব্বা দিতে দাঁড়াইছেন দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন যদি বলেন আমি এখানে একটু বসি দোয়া করি সুন্নতের এত্তাবা হবে না এখানে আমি বসে বসে কেন করবো তাহলে কি শূন্যতার এত হবে খেয়াল রাখতে হবে যে এবাদত নবী সাল্লা সাল্লাম যেখানে যেই অবস্থায় করেছেন সেটার নাম যেখানে যে অবস্থা করেন নম্বর সূত্র। বা করতে হলে এক নম্বরে খেয়াল রাখতে হয় আর স্বভাব দিকে কারণের দিকে খেয়াল রাখতে হয় কিসের দিকে কারণের দিকে কারণটা কি জিজ্ঞাসা করে হুজুর আসতে পড়েন কেন এখানে তিন রেখাতে জোর জোরে পড়লে অসুবিধা কি এশার চার জোর জোরে পড়লে অসুবিধা কি দুই রেখাতে জোরে পড়েন আর দুই রেখাতে আস্তে আস্তে কেন প্রশ্ন এটার উত্তর কি বলেন তো দেখি উত্তর একটা জোরে পড়ছেন পরের একাতে আস্তে আস্তে ফুটছেন কারণ একটাই যে আল্লাহ রসুল সাল্লাহাম যেমনি করেছেন ওই নবী সালামের এতবার জন্যই আমরা সেভাবে করি क्यों जो अपनी मुनदात करा क्या रसुल करें ना कारण नहीं क्या रसुल কারণে কারণে মিল থাকতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে যে জিনিস দিয়ে কোরবানি করেছেন কোরবানির অনুমোদন দিচ্ছেন আমি আপনি সেগুলো দিয়ে কোরবানি দিতে হবে এর বাহিরে অন্য দিয়ে কোরবানি দেওয়া যাবে না গরু দিয়ে কোরবানি দিবেন মহিষ দিয়ে দিবেন ছাগল দিয়ে দিবেন অথবা যদি আমি বলি যে আমি একটা বড় মুরগি যেটা একবার খাসির সমান খাসির সমান মুরগি আছে না এখন বড় বড় মুরগি একটা মুরগি দিয়ে খাসির সমান মুরগি আমি এটা দিয়ে কোরবানি দিব দেওয়া যাবে এটা দলিল দেখান হাদিসটা দেখান আল্লাহ রসুল কোথায় নিষেধ করছেন যে খবরদার বড় মুরগি হলেও কোরবানি দিও না এরকম হাদিস আসেন করা যাবে না কেন জিন্সে জিন্সে মিলে করা যাবে না তাহলে এই জিনসের দিক থেকে মিল থাকা এটার নামও এত্তেলা তিন নম্বর কদরে কদরে মিল থাকা शुक्रवार शुक्र तो नाम कथा प्रतिदिन चारे क्या आज के आठ रखा हवार कथा उल्टा कमे गे तो रेत पड़ार कारण की আমার নবী সাল্লা ইসলাম দুই রাখাতেই পড়েছেন দুই রাখাতেই শিখাইছেন ওই দুই রাখার যেই পরিমাণ ওই পরিমানে পরিমানে যদি মিল্লা থাকে আমার নবীর এত্তবা হবে না কদরে কদরে যেখানে যেই পরিমাণে বাদত নবী সাল্লাহিসাম করেছেন করার নির্দেশনা দিয়েছেন ওখানে ওই পরিমানে বাদত করার নাম নবী সাল্লাহামের সুন্নতের এত্তেবা তাহলে পরিমাণে পরিমানে মিল থাকতে হবে চার নম্বরে কাইফিয়াতের দিক থেকে মিল থাকতে হবে মানে আমার না হয় কুলি করছেন তারপরে নাকে পানি দিয়েছেন তারপরে মুখমন্ডল ধুইসেন তারপরে এভাবে করে লাস্টে যদি পা ধুইছেন এখন আমি যদি বলি শোনেন শীতের দিন মোজা খুলছি আগে পা থেকে শুরু করি আগে তারপরে হাত ধুই তারপরে মুখ দই তারপরে মাথা মাসে কাজ সবগুলো করলাম কিন্তু আগেটা পরে পরের আগে আমার রাজু হবে হবে না কেন এখানে না হওয়ার কারণ কি সিস্টেমের এত্তে হয় নাই কাইফিয়াতে এত্তে হয় নাই মাকানের দিক থেকে মিল থাকতে হবে স্থানের দিক থেকে মিল থাকতে হবে যেমন আরাফাতের ময়দানে নবী সাল্লাহ দোয়া করেছেন অবস্থান করেছেন জিলহজ মাসের নয় তারিখে ওই সময় লক্ষ লক্ষ মানুষ আরফার ময়দানে কত কষ্ট কত কষ্ট যদি চলে যান একদিন গিয়ে সারাদিন আরাফাতার ময়দানে বসেন আরফাতর ময়দানে অবস্থান করেন দোয়া করেন এখন যাই যদি আরফাতার ময়দানে এক মাসও বসে থাকেন হবে আবাদত হবে এখন আরফাতের ময়দান ওই হেমায়েতপুরের এই ময়দানের যে দাম আলাদা কোন মাসের নয় তারিখ ওখানে শুধু ডুবতে পারলে সীমানার মধ্যে হজ সুহান ওই এটার এত দাম দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া এই আরফার ময়দানের দোয়া তাহলে ছাড়া অন্য কোথাও স্থানে স্থানে মিলতে হবে আবার জামানে জামানে মিলতে হবে সময়ে সময়ে মিলতে হবে ওই সময়ে জিলহজ মাসের নয় তারিখে ওই দিনের সাথে মিলতে হবে অন্যদিন গেলে আরাপাতার ময়দানের সেই ফজিল अनुसरण करते देखते मानी एम रास्ता अतिक्रम कर तीन रास्तार मोड़ चार मोड़ आज बेदात दलिल देखाओ क्या दलिल ना थका बेदात हवर दल और जो इटार सपक्षे दलिल तक इटार बेदात होना की सुन्नत তাহলে প্রত্যেকটি এবাদত আমার হইতে হবে নবী সালের সুন্নতের অনুসারে এই সুন্নতের করলে আল্লাপাক কত পুরস্কার আল্লাহ বলেন সুন্নতের এত্তেবা করলে আমার নবীর সন্ন্যত অনুসরণ করলে ইউ বেব কোমল্লা আল্লাহ রব আলমিন তোমাদেরকে মোহ্বত করবেন সুহান আল্লাহ আল্লাপাক তোমাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন করে যদি বান্দা চলে পাক এত খুশি হন বান্দাকে মহব্বত করা শুরু করেন বান্দার সমস্ত গুণা আল্লাহ রব আলমিন মাফ করে দেন সোহান তাহলে এত্তবায় কত ফ আল্লাহ রসুল সাল্লাহ বলেন জিজ্ঞাসা করলেন কারা আপনাকে অস্বীকার করে আল্লাহ রসুল সাল্লাম বলেন মানি দখাল ফাকাদ মানি যে আমার অনুসরণ করে যে আমার করে সে থাকে সে আমার সন্ন্যতকে অস্বীকার করে এত্তেবা করলে জান্নাত পাওয়া যাবে এত্তেবা নাই জান্নাত পাওয়া যাবে না বরং বেদাত করলে এত্তেবার বাহিরে চলে গেলে তাদের জন্য নবী সাল্লাহ সাল্লাম জাহান্ন হুঁশিয়ারি দিছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যত এবাদত যত আমল যত আকিদা বানাইবা এগুলা সবগুলা হলো বেদাহ ও কুল্লো বেদা তিন দলালা সমস্ত বেদাত হলো দলালা সমস্ত বেদাত হলো গুমরাহী তাহলে সব সময় একজন মুমিন থাকতে হবে সন্ন্যতের এত্তেবার ভিতরে সন্ন্যতের অনুসরণের ভিতরে এবার আমরা আসি सुन्नतर एर बेधर अनुसरण करसंख्य आतीदा असंख्य एबाद आज के समाज विद्यमान आई सुन्नतर बाहर आतीदा असंख्य आतीदा आई कैकटा शोन যে আকাগুলো সন্ন্যতের মধ্যে নাই এই কোথার যে আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথার এই জায়গায় যদি জিজ্ঞাসা করেন আমাদের সমাজের অসংখ্য ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই বলেন তো দেখে আইন আল্লাহ কয়েক ধরনের উত্তর পাওয়া যাবে এক ধরনের উত্তর হলো এই জাতীয় প্রশ্ন করা যাবে না এটা প্রশ্ন খবরদার আল্লাহ কোথায় এটা আবার প্রশ্ন করে কিভাবে এটা প্রশ্ন করা যাবে না এটা হলো এক ধরনের জবাব আরেক ধরনের জবাব হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান সব জায়গায় আছে এরকম একজন বল আবার এক ধরনের জবাব পাওয়া যাবে আরে মেয়েটা বলা লাগে নাকি আল্লাহ তো মুমিনের কলবের ভিতরে কয়েক ধরনের উত্তর পাইবেন বাংলাদেশে আপনি রাস্তায় ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখবেন একটা জরিপ করবেন একটা গবেষণা করবেন যে কয় ধরনের উত্তর পাওয়া যাবে এক ধরনের উত্তর পাওয়া যাবে যে খবরদার এটা প্রশ্নই করা যাবে না আল্লাহ কোথায় এটা আবার জিজ্ঞাসা যে আল্লাহ সব জায়গায় আছেন কালবেের ভিতরে আসেন আরেকটা হইলো যে আল্লাহ মাঝে মাঝে বান্দার ভিতরে ঢুকেন মাঝে মাঝে বান্দা আল্লাহর ভিতরে ঢুকে না এই জাতীয় আকৃদাগুলো বাংলাদেশে আছে কি নেই এই সুন্নতি এই সুন্নতের প্রথম উত্তরে আসি যদি কেউ বলে যে আল্লাহ কোথায় প্রশ্নই করা যাবে না এটা বেআবী এটা ইমানের সমস্যা খবরদার আল্লাহ কোথায় প্রশ্ন করিও না এই প্রশ্নটা সর্বপ্রথম করেছেন কে আল্লা রসুল সাল্লা জিজ্ঞাসা করছেন না কাজটা তো নবী সালাম নিজেই করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম নিজেই প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা ইমানের পরীক্ষা করার জন্য যে সে ইমানদার কিনা আপনি সারাদিন সব পরীক্ষা করা লাগবে না দুই একটা প্রশ্ন টিপ দিলে বোঝা যায় যেমন ভাত গুলার মধ্য থেকে আপনি দুই তিনটা ভাত টিপ বোঝা যায় পুরা ফাতিলের ভাতের কি অবস্থা দুই নম্বর যদি বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তা আল্লাহ সব তারা যদি সব জায়গায় থাকেন তাহলে দোয়া করার সময় হাত কোন দিকে উঠে আদা বান্নার এই হাত সারিদিকে ঘুরার কথা না হাত সারি দিকে ঘুরে না কেন হাত খালি উপরের দিকে কেন আল্লাহ যদি চারিদিকে তো আল্লাহ চারিদিকে হাত ঘুরে ঘুরে বলতে হবে না কি বলেন কিন্তু হাত তো ঘুরে না হাত খালি কোন দিকে যা উপরের দিকে যায়। আবার ওয়াজমাহা পিলে মাওলার জিকির করতে করতে মাওলার সন্ধানে যদি নিচের দিকে খুঁজতেছে অথবা গর্ত করা শুরু করছে যে মাওলার খুঁজে নিচের দিকে কি বলেন তাহলে মাওলা উপরের দিকে আমার মাওলা কোথায় মাওলা খুঁজতেছি তো মাওলার উপরে খুঁজি কেন फेतर दिए दी अल्लाहर आलमीन अल्लाहर एलम हल सर्वराजमान এটা আল্লাপাকত্যেক মানুষের প্রত্যেক মানুষের ভিতরে আল্লাপাক ঢুকাই দিছেন এই জন্য মাওলারে সবসময় উপরের দিকে খুঁজেন একজন আরেকজনের প্রতি জুলুম করলে জিজ্ঞাসা করে একজন আরেকজনের বলে এই ভাই খবরদার আমার প্রতি জুলুম করিও না উপর কিন্তু কেউ কেউ বলেন আল্লাহ তো বলছেন তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি তোমরা যেখানে থাকো না কেন আমি তো সাথে তোমাদের একেবারে গাড়ের রোগেরও কাছাকাছি নিকটে আছি আল্লাহ বলছে শিক্ষিত মূর্খ বন্ধু শিক্ষিত শিক্ষিত হইলেও অনেক কিছু বুঝে আর বন্ধুটা মূর্খ হইলেও মূর্খতার কারণে জাহালতার কারণে অনেক কিছু বুঝে না এই জন্য আরবের কাফেররা অনেক প্রশ্ন নবী সালামকে করে নাই কারণ এরা কাফের হলেও শিক্ষিত কাফের এরা সব জানে আরবি ভাষা বুঝে আরবি ভাষার পণ্ডিত কোরআনে আল্লাহর আলম বহু বছর ব্যবহার করছেন আল্লাহর ক্ষেত্রে কাফেররা কোনদিন আসে জিজ্ঞাসা করে না এই মোহাম্মদাম তুমি বলতেছো আমাদেরকে মাহবুদ একজন আল্লাহ একজন আল্লাহ নিজেই তো বহু বছন ব্যবহার করছেন এই প্রশ্নটা জীবনে একদিনও কাফেররা কিন্তু করে নাই আবার এই বাংলাদেশে আশেখের আসল মাওলার আশেখ আবার প্রশ্ন করে আল্লাহ নিজেই তো বহু ব্যবহার করছেন আল্লাহর সাথে আল্লাহর আব্দাল আওতাদ কুতুবাই নিয়ে আল্লাহ বিশ্ব পরিচালনা করে আল্লাহ করে নাই আর এই লোক জাহেল আল্লাহকে ভালোবাসতে বসে দিচ্ছে এই জন্য আল্লাহ সাথে আছেন তার অর্থ হইল আল্লাহ রব আলিনের মাইয়া নেক আল্লাহর আল্লাহ রহমত তার সাথে আল্লাহ তার অর্থ কি আমি তার সাথে সাথে সময় ঘুরি ঘুরি না মানে আপনার কাজ করেন কোন সমস্যা হলে আমার জানাই আমি যত দূরে থাকি কোনো অসুবিধা নাই এর অর্থ হইলো আমি আপনার সাথে আছি আচ্ছা আল্লাহ কোথায় কালবের ভিতরে আল্লাহ আল্লাহ তো মুমিনের কলব আল্লাহর আরশ না এটা একটা জাল হাদিস মিথ্যা কথা মুমিনের কলব আল্লাহর আর্শ নয় এটা সন্ন্যতের খেলা বাকিদা আল্লা ঢুকে যায় মিমের পর্দা আহমদের মিম এই পর্দাটা সরাই দিলে আহমদ আর আহাত এক হয়ে যায় আল্লাহ হয়ে যায় না এটাও সুন্নতের খেলা বেদাহাতি আকিদা তাহলে আকে হয়। করা যায় না। ক্ষেত্রে বেদাত শিরকের উপরে মানে আকেইদার ক্ষেত্রে বেদাত করলে ইমান চলে যায় খালি মুর্শিক হয় না মুসিকের উপরে চলে যায় এজন্য আকেইদার ক্ষেত্রেও সুন্নত মানিতে হবে ঠিক একই ভাবে আমালের ক্ষেত্রে আমালের ক্ষেত্রে আল্লাহর সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী জিকির আসকার হবে কার মত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী নবী সাল্লাহ সাল্লাম কি জীবনে জিকির করেন নাই করছেন বেশি বেশি করতে পারেন নাই তাহলে জিকির হবে কার মত জি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মতো আল্লাহ রসুল সাল্লা খালি জিকির করেছেন না মননা। সবচেয়ে বেশি আল্লাহ রা আলমিনের জিক করেছেন আল্লাহ করতে বলছেন আল্লাহ রবাহ আলমিন বলেন হে ইমান করো তাহলে আল্লাহ রসুল সাল্লাম জিকির করেছেন বেশি বেশি সাহাবাই জির করেছেন বেশি বেশি এই জিকির তরিকা জিকিরির পদ্ধতিও হইতে হবে নবীর সাল্লা ইসলামের তরিকায় ঠিক দরুদ পড়তে হবে নবী সালামের তরিকা কারণ দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ রব্লা আলমিন দরুদ পড়ার জন্য কোরআানেমেরা আয়াত নাজিল করেছেন দিনীীন আনো সি সিমো তসলিম ঐ্যুহীন আনো হে ইমন্দার গন দৌড় পড়তে হবে বেশি বেশি দৌরদ পেশ করতে হবে বেশি বেশি দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতটাও করতে হবে নবী সাল্লাহ ইসলামের সন্ন্যতরী কায় नबी सलमे पद्धति पद्धति दरुदा दरुद एक गुरुपूर्ण कविता बनाएन्न कवि कविता पढ़ते थकता सुन्नतना दरुदर सुन्नतना यो दरुदर क्षेत्र बेदात দরুদ পড়তে গিয়ে নবী সাল শেখ সাদমতুল্লাহ এর কবিতা শেখ ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ এর কবিতা বিভিন্ন কবিদের কবিতা অমুক বুজুগের বানানো একটা কবিতা সরফুদ্দিন বৈশির বানানো কবিতা অমুকের কবিতা তমুকের কবিতা এই সব কবিতা এনে যদি দরুদ বানাই ফেলি এটাও সারা জীবন পড়ি আল্লাহ রব আলমিন এই দরুদ কবল করবেন না তাহলে সুন্নত পদ্ধতিতে দরুদ অল্প পড়ি বেদাত পদ্ধতিতে অনেক দরুদ পড়ার চাইতে চাইতে বেশি প্রিয় আল্লাহ এটাকে বেশি পছন্দ করেন এটাই বেশি কল্যাণ কর অনেক ভাই বোনেরা কে ময়দানে বস্তা বস্তা আমল নিয়ে টাকে টাকে আমল নিয়ে হাজির হবে কিন্তু সেখানে দেখা যাবে এই আমলগুলো নাই আমলগুলো গুলো বাদ আমল বাতিল হয়ে গেছে কারণ হলো এই নবী হয় নাই এই আমলগুলো গুলো পদ্ধতিতে হয়েছে বাহিরে এই জন্য আল্লাহ রব আলমিন এই আবাদত গ্রহণ করেন নাই এই দরুদের ক্ষেত্রেও সন্নতের অনুসরণ করা লাগবে কেউ কেউ বলেন যে দরুদের ক্ষেত্রে শূন্যতের অনুসরণ কিভাবে করতে হয় দরুদ হল এনফের দরুদ জামাতবদ্ধ দরুদ পড়ব একা একা দরুদ এই জামাতবদ্ধ মানে এক হাজার মানুষ নিয়ে একসাথে পড়ার আবাদত না এই জন্য দেখবেন হাদিসের মধ্যে যতগুলো হাদিস আছে দরুদের ব্যাপারে কোনো জায়গায় পাবেন না তাহলে দরুদটা পড়বো একা একা যখন নবী সাল্লামের নাম শুনবো তখন বলবো কি সাল্লাহ আলাইহাসাল্লাম নামাজের ভিতরে দরুদ শেখানো আছে নামাজের বাইরেও নবী সালাম অনেকগুলো দরুদ শেখাইছেন। প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখবেন অধ্যায় এই নামে একটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলোতে গুলোতে অসংখ্য হাদিস আছে যে আল্লাহ গুলোতে আল্লাহ রসুল সাল্লাহাম দরুদ কামনে পেশ করতে হবে দরুদ পড়তে হবে এগুলো নবী সাল্লাহ সাল্লাম শিখাই সেখান থেকে দরুদগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ করে ওই দরুদগুলো গুলো পড়ব আজকে আমাদের সমাজে দরুদে মাহি দরুদে হাজারি দরুদে লাখি দরুদে রুহি দরুদে তুনার্জি এইরকম কত রকমের দরুদ দেখবেন যে বিভিন্ন বইতেও লেখা আছে বিভিন্ন নামে দরুদার দরুদ এটা পড়লে এক লক্ষ সবাব এটা পড়লে দুই লক্ষ সবাব এটা পড়লে এত কোটি সবাব এটা পড়লে সাগরের মাছ ধোয়া করে এটা পড়লে মিথ্যা ধরু দনেকে বানায় বানায় বইয়ের মধ্যে দিয়ে দিছে মনে হয় যে এটা যে কেউ বানাইতে পারে যে কারো আছে আবার একজন আরেকজনকে বলে এটা আমাদের অমুক বুজুর্গ সকাল বেলা আমাদেরকে পড়তে হবে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দৌড়টা এইভাবে পড়ছেন কিনা নবী সালামের সাহাবীরা পড়ছেন কিনা যদি নবী সালাম পড়েন পড়তে বলেন সাহাবিরা পড়েন তাহলে এই দরুদটা আমার জন্য সন্ন্যত যদি না পড়েন না পড়তে বলেন তাহলে এই দরুদ আমার জন্য সুন্নত নয় আচ্ছা এবার আসেন আরেকটা প্রশ্নের জবাব জানতে হবে সেটা হলো নবী সাল্লা যা করেছেন সবকি আমাদের জন্য সুন্নত কিনা আরেকটা হলো নবী সাল না করলেত নয় নবী সাল আলহাসাল্লাম এগারো জন বিয়ে করেছেন এটা আমাদের জন্য কি উন্নত নবী সাল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন প্রমাণিত এটা কি আমাদের জন্য সবাই জন্য সকল আমল উন্মতর জন্য সুন্নত নয় এটা আবার বুঝবেন কেন নবী সাল্লাইসালামের কর্মকাণ্ড গুলো আমাল গুলোকে তিন ভাগে ভাগ করা হয় কয় ভাগে सें से। उम्मत करदेश्लाह रसुल्लाम खबर पसंद करत এগুলো নিজে খাইতেন কিন্তু দেখি যে খাবার গুলো নবী সালাম বেশি বেশি খাইতেন ওই খাবার গুলো খাওয়া কি সুন্নত অথবা যেগুলো নবী সাল সালাম খান নাই ওগুলা খাওয়া বেদাত কিনা যে তাহলে বোঝা যায় এটাকে শরীয়তর বাসা বলা হয় আদা তলমাত কিন্তু এটা জন্য সুন্নর নয় নবী সালাম যে পোশাক গুলো যে কোম্পানির কাপড় গায়ে দিছেন ওই কোম্পানির কাপড় এখন পৃথিবীতে আছে যদি বলি যে নবী সালাম যে কোম্পানির যেই কাপড় পরছেন ওইটাই সুন্নত তাহলে তো বর্তমান পৃথিবীতে কেউ এই শূন্যতির উপরে নেই কারণ ওই কোম্পানি তো নাই তাহলে নবী সাল্লা সাল্লামের পোশাক আদি পোশাক ক্ষেত্রে নবী সালাম যে নীতিমালা দিয়েছেন সেই নীতিমালাগুলো গুলো সুন্নত কিন্তু নবী সালাম যেই ধরনের পোশাক পরিধান করেছেন ওই পোশাক আজকের দুনিয়াতে ঐরকম কাপড়ও নাই ওইরকম ধরনও নাই তাহলে বোঝা যায় এটা সুন্নত না কিছু আমল আছে খাস আল্লাহ এগুলো খাস করে দিয়েছেন যেমন নবী সাল আলি সাল্লাম বিবাহ করেছেন একাধিক যেই বিবাহের সংখ্যা এটা নবী সাল্লাহিসাম আল্লাহর সিদ্ধান্ত কমে আল্লাহ নয় এই জন্য এটা উম্মতের জন্য সুন্নত নয় তাহাজুদের নামাজ নবী জন্য ফরস ছিল উম্মতের জন্য তাহাজ না ফেলাত আল্লাহ নফল করে দিয়েছেন ফরস করেন নেই তাহলে বুঝা গেল যে নবী সাল্লাহামের জন্য নির্দেশনা দিয়েছেন এই আমাল গুলো জন্য করা হইল সুন্নত নবী সাল্লাহিসাল্লাম দাঁড়াই প্রস্রাব করছেন আমরা যে দাঁড়াই প্রস্রাব করি না কে বলেন এটা সন্ন্যত না কেউ কেউ বলেন না আপনারা যদি কোনো ভাই অসুস্থ হয়ে যায় বসতে পারেন না তাহলে কি তিনি প্রস্রাব করা লাগবে না তিনি অসুস্থতার কারণে বসতে পারতেছেন না তাকে তো প্রস্রাব করা লাগবে তিনি এমন জায়গায় গেছেন যেই জায়গায় চারিদিকে ময়লা আবর্জনা বসার মতো কোনো পরিবেশ নাই তো তিনি সেখানে প্রস্রাব করা লাগবে না আল্লাহ রসৌল সালাম এখানে করেছেন একটা বিশেষ পরিস্থিতিতে ওই জায়গাটা আবর্জনার জায়গা ওখানে বসলে কাপড় চপড়ে ময়লা লাগতে পারে এই জন্য নবী সাল্লাহাম বসার নাই কোনো কোনো মহাদে সিলিকারাম বলছেন তিনি অসুস্থ ছিলেন এই জন্য বসেন নাই তাহলে ওমত অসুস্থ হইলে কিভাবে আমল করতে হবে পরিস্থিতির শিকার হলে কিভাবে নবী সাল্লাহ সাল্লাম যখন যেখানে যে অবস্থায় করেছেন এক অবস্থারটা অন্য অবস্থায় করা যাবে না এটার নাম হলো নবী সাল সাল্লামের আচ্ছা এখন আসেন আমরা নবী সাল্লাহসাল্লাম না করলে যদি সেটা সুন্নত না হয় বেদাত হয় তো নবী সালাম তো কোনোদিন আজাম দেন নাই নবী ছিলেন নবী ছিলেন কি নবী সালাম তো আজাম দেন নাই নবী তো মুসল্লি হন নাই ইমাম হয়েছেন মুক্তাদি হন নাই মুসল্লি হন নাই তাহলে কি মুসল্লি হওয়া তো সুন্নতের বিপরীত কি বলেন আজান দেবতের বিপরীত হিসাবে নির্ধারণ করেছেন এরকম যদি হয় তখন এটার নাম হলো সুন্নত নবী সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন আচ্ছা এখন কথা হলো নবী সালাম অনেক কাজ করেন নাই যেগুলো আমরা এখন করি তাহলে কি এগুলো যেমন আমরা বিমানে করে হজে যাই নবী সালাম হজে গেছেন কিভাবে এতে আমরা যাই কিসে বিমানে তাহলে তো নবী সালামের সাথে মিলে নাই নবী সাল আলাই ওই সময়ে যে কোরআন রেখে গেছেন ওই এগুলো ছিল না মুসলিম ছিল না তিরমিজি ছিল না হাদিসের কিতাব ছিল না তাহলে তো এগুলো পরে হয়েছে এগুলো তাহলে বেদাত নবীর সাল্লাহামের যুগে এখনকার জমানার মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল না তাহলে এখন তো আমরা যে মাদ্রাসা পড়াই এটাও কি বেদাত নবী সাল্লা সাল্লামের যুগের মসজিদ গুলো কাঁসা মসজিদ ছিল এখন পাকা মসজিদ আবার এসি লাগানো আবার নতুন নতুন টাইলস লাগানো ফ্যান লাগানো এগুলো তো মিলে নাই এই মাকে আমরা ওয়াশ করি মাকে গুলো তো নবী সাল্লাহ সাল্লামের যুগে এইভাবে ছিল না তাইলে এখানে ওয়াশ করাও কি বেদাত এরকম অসংখ্য জিনিস আমরা খুঁজে পাব যেগুলো নবী সাল্লাহ সাল্লাম ব্যবহার করেন নাই অথবা নবীন যুগে এগুলো ছিল না তাহলে এগুলো কি বেদাত কেন বেদাত না মনে রাখতে হবে বেদাত হয় হয়তের ভিতরে শূন্যতার বেদাত এবারতের জন্য দিনের জন্য এবাদতের উপকরণ দিনের উপকরণ বেদাত হয় না ख देखते नाटारेदायतर को सम्पर्क नहीं क्या एबादत है तक इटारे सुन्नता भेदायत सम्पर्क हो मस्जिद टाय पैन लगा ए सी लगानो, लगानो जत अत्याधुनिक करा हे एट चलातेबाद एट अबाद ना क्यों मस्जिद उन्नत करारे मस्जिद भरे জুমার রাকাতের জুমার নামাজ করা হয় সাল্লা ইসলামের যুগে কোরআনে কারিমের মধ্যে হরকত ছিল না এগুলো দেওয়া হয়েছে কোরআন বুঝার জন্য কোরআন জানার জন্য কোরআন তালাওয়াতের সুবিধার জন্য এগুলা কোরআন একিমের ভিতরে কোনো আয়াত বাড়ানো হয় নাই কোনো আয়াত কমানো হয় নাই কোরআন আগের মতোই আছে এগুলো শুধু কোরআন বোঝার জন্য জানার জন্য ঠিক একইভাবে বিমানে করে আমরা হজে যাই এটা হলো এবাদতের একটা উপকরণ হজে যাওয়ার একটা মাধ্যম এটা দিনের জন্য হজের জন্য জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে যদি বলি যে আগে আগের যুগে কষ্ট করে এসেছেন তখন তাবাব করতেন সাতবার এখন যেহেতু নতুন করে আমরা এখন বিমানে করে যাচ্ছি অত্যাধুনিক বাহনে যাচ্ছি সুতরাং এখন তাওয়াপ সাতবার করলে হবে না আটবার করি তখন সেটা হবে কি সেটা হবে বেদাত ক্ষেত্রে পানির জাহাজে গেলাম না কিসে গেলাম এটার সাথে সুন্নত বেদাতে সম্পর্ক নয় এরপর আমরা যদি বলি যে নবী যুগে তো এরকম মাইক ছিল না বা আরও অত্যাধুনিক যে ক্যামেরা ছিল না ভিডিও ছিল না এগুলো দিনের জন্য দিনের প্রচার প্রসারের জন্য দিনের দাওয়াত তাবলিকের জন্য এগুলো দিন না কিন্তু এগুলো পাওয়ার পরে নিজে বানায় বানায় হরিণীর কিচ্ছা নিজে বানায় বানায় বিভিন্ন ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী এই মাকে বলা এই মায়েকে বিভিন্ন রং বেরঙ্গের গান গাওয়া এই মাইকে বিভিন্ন রকমের সুর দিয়ে দিয়ে মানুষকে আকৃষ্ট করা এগুলো দিনের জন্য নয় অর্থাৎ এগুলো দিনের ভিতরের জিনিস এগুলো হবে শূন্যতার বেদাহতের মধ্যে অর্থাৎ এগুলো পাওয়ার কারণে ওয়াজ মাহপিলের সুন্নত সুন্নত থেকে বাহিরে যাওয়া যাবে না ওয়াজ মাহপিল মাইক সারা যেমন ছিল মাইক হইলেও তেমন পিত হবে কিন্তু মাইকটা এবাদতের উপকরণ তুমিও তো বেদাত তুমি নবীন যদি ছিল নাকি তুমিও তো নতুন আসছ তো তুমিও তো বেদাত মানে বুঝাতে চাই সব বেদাত বেদাতে কোনো অসুবিধা নেই কিন্তু বেদাত যে কত মারাত্মক যে বেদাতের পরিণতি নবীর সাল্লাহ সাল্লাম জাহান্ন কথা বলছেন সুতরাং এই বেদাতকারী নবীর সাল্লাহ সালামের সাপাত পাবে না হাউজে খাউসারের পানি পাবে না ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলছেন এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এইদিকে খেয়াল রাখতে হবে যে বেদাত থেকে সব সময় সতর্ক থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে বেদাতের দলিল খুঁজা যাবে না সন্নতের দলিল খুঁজতে হবে बारो ये आयाते आल्लामी सम्पद बीति मेला दी এখানে আল্লাহ পাক বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারে মিসলু হাজিল উনসাইয়িন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে তোমাদের ছেলে মেয়েদের মধ্যে সম্পদ বণ্টন হবে ছেলেরা পাবে দ্বিগুণ মেয়েরা পাবে একগুণ অর্থাৎ দুই মেয়ের সমান সমান এক ছেলে এইভাবে সম্পদ বণ্টন হবে তো একজন বুদ্ধিজীবী বলতেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুইজন সমান একজন বলেন ভালো কথা আল্লাহ বলছেন কোন অসুবিধা নেই কিন্তু আল্লাহ কি নিষেধ করছে বলতেছেন যে এখানে আল্লাহ তো নিষেধ করে নাই আল্লাহ বলছেন না যে এইভাবে দেওয়ার জন্য বেশি দিনে কি আল্লাহর আপত্তি আছে নাকি আল্লাহ তো এখানে নিষেধ করে নাই না একই আমাদের সমাজে এরকম বলে যে আমরা কি নবী সালাম নিষেধ করছেন নাকি বেদাত হওয়ার জন্য নবী সাল সাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া জরুরি না নবী সালাম করেন নাই এখানে করাটাই বললেন যে নবী সালাম স্পর্শ করেছেন হাজরা সহি তো নবী সালাম স্পর্শ করেন নাই তখন মহাবিয়া রাদেন নবীসলাম করেন নাই এটা ঘর, এটা দরলাম অসুবিধা কি তখন আব্দুল্লাহ আব্বাস রাধি আল্লাহ একুশ নম্বর আয়ালাওয়াত করে শোনাইলেন আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য এই দুটাই স্পর্শ করলে সুন্নতর পরিপন্থী হবে সম্মানিত বাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শাহে এসে উপস্থিত হয়ে গেছেন তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমরা সংক্ষিপ্তভাবে। সুন্নত এবং বেদাত সম্পর্কে আলোচনা করেছি আমরা এই বিষয়ে আরও জানার আরো বুঝার চেষ্টা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আমাদের সমাজে আমরা এখন সুন্নত কোনটা বেদাত কোনটা এটাই বুঝি এবং দুটাকে আলাদা করতে পারি না এই ক্ষেত্রে আমাদের ভালোভাবে সুন্নত জানা বেদাত বোঝা এটা আমাদের জন্য খুবই জরুরি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে শেরেক মুক্ত তাহিদ ইমান নসিব করুন আল্লাপাক আমাদের সবাইকে বেদাত মুক্তি নসিব করুন আল্লাহ রবাহের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন শেষ পর্যন্ত সাথে মনোযোগের সাথে দিন কথাগুলো আলোচনাগুলো শোনার বুঝার আমল করার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন এই এলাকাবাসীকে কবল ও মঞ্জুর করে নিন এই এলাকাবাসী ভাই বোনদেরকে আল্লাহ পাক বেদাত বুঝার বেদাত থেকে মুক্ত থাকার এবং শূন্যতের বা করার আল্লাপাক করুন আমিন সুলহান